সম্মানিত শ্রোতা বন্ধু আসসালাম এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন আল্লামা হাবিবুল্লাহ মিসবা খণ্ডারি দিতে লালন পালনের দায়িত্বভার পেয়ে গেলেন হজরতে জাকারি আল্লাহ ইসলাম বলেন যে তিনি তার শুরু আদৌ পান নাই যেহেতু জাকারিয়া আলহামের স্ত্রী ছিল হজরতে মরিয়াম আলহিসের মায়ের জিম্মাদারি পাবে কে নামি বা খালা হয়েছে এখন সাব্যস্ত হলে হজরত তার খাওয়া দাওয়া সবকিছু জিম্মাদ কিন্তু উপস্থিত হয়েছে বেমোসুমি তার চেয়ে উন্নত মানের খাওয়ার দাওয়া সেখানে সমারোহ উপস্থিত হজরত জা জিজ্ঞাসা করতে থাকে মরিয়াম তোর খাবার জিম্মাদার তো আমি এখন তোর কাছে এই সমস্ত ফল ফলা বেমৌসুমি খাদ্য কোথার থেকে আসতেছে কি জবাব দেন হু আমি আমার আম্মা জানতো আপনার নামে নিয়ত করে নাই যে আমার সন্তান জন্ম হলে আমি জকারিয়ার নামে নিয়ত করলাম কার নামে নিয়ত করেছিল হু আমি নাইন দিল্লা আল্লাহা গাড়ির আঠান বেজেটের জন্য দাঁড়িয়েছে এবং মেয়ে মেয়ে মানুষ দেখতে পারে না মেয়ে সমাজের প্রধান ইরুগীয় জাতি মেয়েদেরকে তো মানুষই মনে করত না এবং হিন্দু ধর্মে তো মেয়েদেরকে বেঁচে থাকার অধিকারে নাই স্বামী মরিবার সঙ্গে সঙ্গে তাকে ক্ষতি বাহ আগুনের জোরে পড়ে কি হবে মরে যেতে হবে এবং আইন মূল হয় নাই ভারতের রাজস্থান এবং বিভিন্ন প্রদানে এখনই আইন বলবৎ কি আছে হা মুসলমানদের যুগে আসা সাব্যস্ত করা হয়েছে জোর জোরপূর্বক কোন মেয়েকে আগুন কি করা যাবে না পড়ানো যাবে না কেউ যদি স্বামীর সঙ্গে মরতে চায় তাহলে ইসলাম হস্তক্ষেমার বাধা কি দেবে না কিন্তু কোন মেয়ে যদি নাকি সতী দা হামীর সঙ্গে মরতে না চায় তাহলে কিন্তু তার তাকে বাধ্য করা যাবে না কিন্তু তাদের ধর্ম কোন মহিলার বেঁচে থাকার অধিকার কি নাই এবং পরবর্তীতে যে বেঁচে থাকার অধিকার দিল তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই উত্তম কারণ কোনো বিধবা মেয়ে যদি বেঁচে থাকে তাইলে তাকে সবার সঙ্গে একত্রে বসবাস করার অধিকার কি নাই তাকে আলাদা ঘর করে দেওয়া হয় এবং তার পোশাক সম্পূর্ণ রং চম না একেবারে কি নিম্নমানের কাপড় তাকে তুলতে হবে আলাদা রান্না করে তাকে কি দেখতে হবে খাওয়া দাওয়া করতে হবে এবং সকালবেলায় বিধবর মুখ দেখা অযাত্রা এবং পুজাত্রা কি বলেন তবে ইন্দিরা দেবীর ব্যাপারে আলাদা কি বলেন যেখানে ধর্মীয় আইন এত করা আর সেখানে এক বিধবা মহিলাই কি করেছে নেতৃত্ব দিয়েছে আর এখনো আছে। এখনো রাজনীতিতে কি আছে রাজনীতিতে গেলে মোটামুটি কি হয়ে যায় ধর্ম ছাড়া যায় ধর্মের প্রয়োজন কি থাকা না যতদিন রাজনীতি করবে না ততদিন পর্যন্ত বিধবা মহিলার কোন ইত্যার সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার তার কি সমাজে নাই কিন্তু ইসলাম ইসলাম কে সবচেয়ে বেশি মর্যাদা বিধবাদেরকে দেয় নাই কি বলেন আমাদের আম্মা জনদের মধ্যে সবচেয়ে বড় মরু দেখে মাদ্রাসায় তো আছে না তিনি কে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে দুনিয়াতে এক নম্বর পুরুষ না মহিলা আচ্ছা তাহলে মুসলমানের তালিকায় যদি নাম লেখা হয় এক নম্বরে তো পুরুষ আসবে না মহিলা আসবে তাহলে যেদিন মহিলার অবমূল্যায়ন করা হতো অবমর্যাদা করা হতো মহিলা মুসলমান হয়েছে আর কি কিন্তু ইতিহাসে একটু চাপা দিয়ে চেষ্টা করা হইতেছে না মোটামোটা পুরুষও আগে মুসলমান হয়েছে কি ভাই এবং এই মহিলা কত দামি মহিলা হাদির শরীফ আছে তার জন্য ফ্যাশনেবল ঘর আল্লাহা বাঁশ দেওয়া তৈরি করে রাখছেন বাঁশের ঘর যে আমরা কত মজা একটু ভাই আরো কত অপ্তরে আল্টাম ঘর বানাই আর হাদির শরীফ থেকে আপনি বাঁশের ঘরের কাহিনী কি করতেছেন শোনাইতেছেন জান না ইউরোপ আমেরিকায় যান বাংলাদেশেরও ফ্যাশনের বিভিন্ন এলাকায় যান দেখবেন যে বিল্ডিং এর উপরে খুব সুন্দর করে এই প্রাসীল স্থাপত্য শিল্পের নমুনা কিছু ঘর কি করা হয় ছোট্ট খাটতে আল্লাহাক বাঁশের ঘর তৈরি করবে মানে কি আপনার এই দেশের ঝুপড়ি ঘরের মতো তৈরি করবেন তার সেইভাবে সেই বাসের ঘর যে কত স্টান্ডার হবে আমি সেদিন এয়ারপোর্টে আজকে অভ্যন্তরীণ এয়ারপোর্টে ঢাকাতে দেখলাম যে বিল্ডিং এর নিচে ছাউনি যাচ্ছে সেটা সম্পূর্ণ বাঁশের কাটাগরি তে ও বাঁশ দেওয়া যে এরকম করে ঘর তৈরি করে ঠিক এই বিল্ডিং তৈরি করেছে প্লাস্টিক নিয়ে পড়ছে কিন্তু সেটা সম্পূর্ণ কি বাঁশের প্রাচীন নমুনা যেহেতু এটাই এখন কি আগুন সর্বপ্রথম মহিলাকে এই মুসলমান আর যাতে মহিলা এবং কি মহিলা বিধবা কি মহিলা নিয়েছিলেন তাহলে বিধবা কত মূল্য বিধব কত দাম এবং হুজুর সাল্লাইম সাল্লামের বংশতে এই মহিলার থেকে এবং আমাদের আম্মা যান মোট এগারো জন দুইজন হুজুরের জীবদ্দশা ইন্তেকাল হয়ে গেছে হালদে জৈনব্দুল তো খুজাইমা রজি আল্লাহ তনমা হাজলাতে হদিজুল কুবরা রজিয়ালাহুল তাল আনহা আর নয় জনা হুজুরের ইন্তেকালের পরও কি ছিলেন জীবিত ছিলেন একজন ছাড়া দশজনই ছিলেন বিধবা বিধবা মহিলাদেরকেও কি করা হয়েছে বহুত বড় ইজ্জতার মর্যাদা দেওয়া হয়েছে প্রতিষ্ঠাতা গতকালে বয়ান হচ্ছে হজরতুল্লাহ একদিন তিনি বিরাট রাজমাহাফেলেছিলেন যে বিধবা আম্মা জানদের উপরে বড় নির্যাতন চলছে যেহেতু এই দেশে হিন্দু প্রধান হওয়ার কারণে হিন্দুদের মধ্যে বিধবা মহিলার কোন মর্যাদা কি না দ্বিতীয় বিবাহর প্রশ্নই কি মুসলমানদের মধ্যে এটা একটা লজ্জাসের বৃত্তি নয় বরং এটা শুন্যতী বিধবা মহিলাকে বিবাহ করা বিধবা মহিলার বিবাহ এটা নদীর কি দান চলতেছিল সেই মুহূর্তে এক লোক দান হয়ে গেছে তিনি বুঝতে পারছেন যে সে কি প্রশ্ন করব অর্থাৎ হজরত মৌলা হাসম সাহের একজন বিধবা বিদ্যা ভোম ঘরে ছিল বিবাহর বয়স তার নাই প্রশ্নকারী উঠছে সবাই মনে করলে যে তিনি হতো কোনো বাথরুমে টয়লেটে দেখতেছেন মুহূর্তের ভিতরে বাসার ভিতরে গিয়ে মাথার পাগড়ি ভনের পায়ের ধরে রাখেন আপনার বিবাহর বয়স নাই কিন্তু আপনি যদি আজকে দ্বিতীয় বিবাহের উপরে রাজি হইয়া যান আমি আল্লাহর নবীর এক মর্দার সামনের চেন্দা করতে পারি এত বড় হালেন ভনের পায়ের উপরে পাক রেখেছে ভন কাঁপতেছে সঙ্গে সঙ্গে রাজি হইয়া গেছে এবং পার্শ্ববর্তী ঘরের এক পুরুষ যার সঙ্গে বিবাহ যায় সে বউর কাছে যে হো পায়ে এই দু তিন মিনিটের ভিতরে রাজি করা যায় এবং দুজন সাক্ষী বেলা বাসার ভিতরে বিবাহ কি কমপ্লিট বিবাহর পরে রা মজুরি সে শুরু করছে প্রশ্নকারী ভিতরে তো খুঁতখানে কিছু লোক আছে বয়ান মোটো ছিলেনা খালি তার নিজের প্রশ্ন লিখবে এবং সে চাইবে খালি তার প্রশ্নের জবাবটাও ছিল এখানে কি বয়ান হচ্ছে না হচ্ছে প্রশ্নকারী বলেন নিজের ঘন আমার কোনো বিধবা ভন কি দুজন সাক্ষী দাঁড়ায় বলে যে তার বিবাহ হয়ে গেছে আমরা সাক্ষী মজলিশের সবাই বুঝতে পারলে ঘটনাটা এখনই ঘটেছে ঠিক সেই মজলিশে কয়েকশো বিধবা মহিলার বিবাহ হয়েছে সেখান থেকে সুন্নতের বিপ্লব আরম্ভ হয়েছে আম্মা জহানের অমমর্যাদা খতম হয়ে গেছে ভারতবর্ষে আম্মা জানদের মূল্যায়নের মর্যাদা ঘটতে আরম্ভ করেছে এবং সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিলেন কে আপনি বলতে পারবেন হাজুরাতে প্রথম শহীদ মহিলা প্রথম মুসলমান ওকে মহিলা তাহলে ইসলাম মহিলাদের কি ইতিহাস কি ঘটনা আমাদের সামনে পেশ করছে চিন্তা করেছেন আর যাদের মত ইসলাম মহিলাদেরকে কোনো অধিকার দেয় নাই অধিকার দেয় নাই মানে অদ্দু লুঙ্গা রাস্তায় নামবে আর মানুষ তাদের মুখে আসিড মারবে রংবাজি করবে এই অধিকার ইসলাম কি হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম সাধ করেন কোন ব্যক্তির যদি কি দুটো মেয়ে জন্ম লাভ করে এবং সেই দুটো মেয়েকে সে লালন পালন করেছে সে মহব্বতের আদ্য বাহুন বাহ তাদের তালিন তরু চরিত্র আকলাত সবকিছু সুন্দরভাবে গঠন করেছে তারপরে দুইজন সুপুরুষ স্বামীর হাতে কে সফর করে দিয়েছে আল্লাহ নবী বলেন ওই দুটো মেয়ের খেদমত করার কারণে আল্লাহ নবী বলতেছেন সে আমার সঙ্গে জাননাতে এইভাবে থাকিবে দুই আঙ্গুল দেখে বলছেন আমার পাশাপাশি জলনাথে সে স্থান পয়া যাবে শুধু দুই মেয়ের কথাই বলে খান তাহলে দুই বোনের নাকি বাবা মরে গেছে দুটো ছোট বোন দেখে গেছে এই দুটো বোনকে আদর মোহাম্মত করে লালন পালন করে খেদমত করে যদি নাকি তাদেরকে বিবাহ দেয় আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি আমার সঙ্গে যান না এইভাবে পাশাপাশি অবস্থান করবে তাহলে কিন্তু তবে হজরত আব্দুল কাদের জলানি রহমতুল্লাহ আলাই হাদিস বয়ান করেছেন রসী করিম সাল্লাহামীর সাদ করেন কোন আম্মা জান যদি একটা সন্তান গরমে ধারণ করে দশ মাস পর্যন্ত তাকলিফ আর কষ্ট করতেছে। এই আম্মা জানের আমল নামা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাহাজ্জের নামাজ পড়লে যে পরিমাণ সাপ পাওয়া যাবে দশ মাসের তাহাজ্জতের সাপ তার আমল নামায় লেখা দেওয়া হবে শুধু রাত্রে কষ্ট করেছেন না দিনেও করেছেন সাপ করেন এই দশ মাস যে সন্তান সন্তানকে নিয়ে প্যাটে কষ্ট করলেন দশ মাসের নফল রোজার চাপ তার আমল নামায় লিখে দেওয়া হবে শুধু একটা সন্তান জন্ম দেওয়ার পিছনে আম্মাজের মেহনত হইছে তা সে দশ মাসের সাহায্য তার দশ মাসের নকলের চাপ সে পায়া যেতেছে এই মজলিশে কয়েকজন পড়ে সারা জীবনের নফল একত্র করলে দশ মাস হবে কি বলেন আমরা যারা নফল টফল কাছে শহর আপনার একটা ওই আর দিন একটা সারা বছরের হিসাব করলে বিশের বাসটা কি বলে কিন্তু পুরা জীবনের নফলভাবে একত্র করলে তো দশ মাস হওয়ার মত লোক ঘটানো মুশকিল দু একজন পাওয়া যেতে পারো ঘটানো কি পড়লে কতক্ষণ করা আর লাগাতার দশ মাস অধীনেত তাহায্য পড়লে যে সব পাওয়া যাবে একটা সন্তান কাটিয়ে কষ্ট করলে সেই সব দেওয়া হয়েছে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আম্মা জান দোস্তুর মতো মতের সঙ্গে লড়াই করতেছে সমস্ত শরীরের রক্তগুলি ক্ষয় হইতেছে ব্লিডিং হয়ে যাইতেছে দুজনের সাধ করেন একটা সন্তান জন্ম নেওয়ার সময় আম্মাজানের যে ব্লিডিং হয়েছে যে রক্ত ক্ষয় হয়েছে কালকামাতের ময়দানে শহীদের রক্তের সঙ্গে বরাবর করে তাকে সাথ দেওয়া হবে আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম সাদ করেন আম্মাদান যে বাল্য জীবনে সন্তানের পিছনে মেহনতার কষ্ট করেছে বারবার ঘুম থেকে জেগে উঠে সন্তানের খেদমত করেছে হার হার কষ্টের বিনিময়ে তার আমল নামাতে এক একটা স্বভাব লিখে দেওয়া হবে দেখলেন আম্মাজানদের মর্যাদার মূল্য দাম কত এই মত কত সাজ করেন তুমি বাড়ির থেকে বেরিয়ে গিয়েছ বিদেশ গিয়েছ কোথাও গিয়েছ তারপরে তুমি আসবার সময় কিছু ফল ফ্রুট বিস্কুট হা নিয়ে আসছো তুমি ছেলের হাতে না দিয়া পোটলাটা যদি মেয়ের হাতে দাও আল্লাহ পা খুশি হয়ে যাবে এবং মেয়ার ছেলের হাত বরাবর মেয়ের অর্ধেক ছেলের ডাবল এরকম কোন হক সরিয়েছে নাই বাবার কাছে ছেলে যাহা পাইবে মেয়েও কি তাহা পাইবে এমন না ছেলেটাকে আগরের আলারা গোলারের মতো মুরগির গান খাওয়াইলেন মেয়েটাকে শুধুমাত্র সাধারণ একটু হাঁকটাঁক দেওয়া বুঝ দিলেন না সমান ছেলেটার পোশাক পোশাক স্ট্যান্ডার্ড একেবারে পাঁচশো টাকার দামের দিলেন মেয়েটাকে এক দেড়শো অল্প দামে দিলেন না সমান পাওনা বাবার কাছে মেয়ে আর ছেলে জীবদ্দশায় কোনো ব্যাসক নাই পাওনা সমাজ বাবার চলে যাওয়ার পরে আল্লাহ সম্পত্তি তাকসিম করেছে সেখানে কুদরুতের তরফ থেকে আলাদাভাবে তাকসিম করা হচ্ছে এবং সেখানে কিন্তু মেয়ের সম্পদ কম না। কারণ মেয়ের স্বামীর কাছে একাংশ পাওয়া গেছে কি বলেন আবার মহারানার একটা অতিরিক্ত তার জমা রয়েছে আবার বাবার বাড়ির থেকে একাংশ পাওয়া যেতেছে তাহলে ছেলে যদি ডবল হয় মেয়ে তো তিনগুণ পেয়ে যেতেছে মেহরের একাংশ স্বামীর বাইয়ের একাংশ বাপের ভায়ের একাংশ তা ওইটা বাপের ব্যসকম করে না এটা আল্লাহ দিয়েছেন এই ট্যাক্সিমকে করেছে আল্লাহ করেছে ছড়িয়ে তোরকম বাবার জীবদশায় ছেলে মেয়ের কোন বৈষম্য নাই সমান সম আমাদের জানার ত্রুটিতে অভাবে আমরা অনেক কিছু কি করতেছি ভুল বোঝাবুঝি ভুল চিন্তা করতেছি এবং একটা মেয়েকে বিবাহ দিতে হলে একটা ভালো ছেলে নির্বাচন করে কি করতে হবে বিবাহ দিতে হবে মেয়ে নিজে নিজে বিবাহ আবদ্ধ হবে নিষেধ করা হয়েছে কেন কারণ মেয়ে ভালোবাসা দিতে কিন্তু নির্বাচন করতে কি জানে না তাদের প্রেম হল এসে আনা পোকার প্রেমের মতো পোকা বাতিকে খুব ভালোবাসা কিন্তু কোথায় ভালোবাসলে জীবন বাঁচবে কোথায় ভালোবাসতে গেলে জীবন বলি ফুয়ে যাবে এই यही बुध पोकार से ठीक मेर प्रेम और भलोबासारात्र दीते जाने क्योंकि कोथाई दी भविष्य जीवन लाइफ सुखी है यहाँ सठिक सिद्धांत पहुंचते कि পারবে না অনেক সময় অতি মাত্রার প্রেম পাগল হওয়া পরে কান্না কোন উপায় কি থাকে না এই জন্য তার গাইডার মুরবীর মাধ্যমে তাকে কি করতে হবে বিবাহতে আবদ্ধ হতে হবে এবং মুরবী জোর করে বিবাহ দিবে এটা ইসলামে নাই মেয়ের প্রচন্ড এবং মেয়ের ওজাদোদানো অনুমতির অবশ্যই কি হবে প্রয়োজন হবে বাকি নির্বাচনটা যদি কি মুরব্বীদের মাধ্যমে গাইডের মাধ্যমে হয় তাহলে সে ভুল করবে না সে বিপদগানী যেই হবে না এটাই হল ইসলাম এখন মেয়েটা কি বিবাহ দেবে এখন মেয়ে ছেলের বাড়িতে যাবে না ছেলেরা মেয়ের বাড়িতে আসবে এটা তো ইসলামী নিয়ম না বিবাহতে মেয়ে আপন বাঘের বাড়ি থেকে ছেলের পক্ষ কি করবে অনেক দূর দূরান্ত অতিক্রম করে কোথায় আসবে তাহলে এটা কি মেয়েদের জন্য সবচেয়ে সম্মানজনক ব্যবস্থা নয় কিন্তু বিভিন্ন উপজাতীয়দের মধ্যে এই পরিস্থিতি নেয় রাজশাহী গিয়েছি সেখানে একটা উপজাতি বাস করে সাঁওতাল সাঁওতাল তাদেরকে জিজ্ঞাসা করলাম যাচ্ছে তারা ছেলের আমি আনা। বলি এটা তো গরু ছাগলের তরিকা কি বলে তোর বাড়িতে বাড়িতে আনা হয় না এটা তো গরু ছাগলের তরিকা তারপরে তারা বলল যে ছেলে যে ঘরের উপরে হোক বা বড় গাছ পাইলে হোক সেখানে উঠে বসে থাকে সে বিবাহিত রাজি নাই এখন মেয়েকে দিয়ে তারা হাজার করে বলা তুমি নাইনা আসো তুমি আমার সঙ্গে বিবাহিত রাজি হয়ে যাও তোমার সমস্ত কিছু দায় দায়িত্ব আমি নিব হেঁত খামার কাজ করা আমি নিব আর সেখানে বসে বসে তাহলে আমি না খাইনি না খাইনিবাহ তোমার পক্কা পকা যাওয়া যে সব ঠিকঠাক করে দিল তোমার কিছুই করা আস্তে আস্তে কি রশ্মি আহসতি হয়ে যায় শাদিয়া পহলে রুখশতি হয়ে যায় ফের শাদিয়া আগে তো ছিল মেয়ে বাবার বাড়িতে ঈস সম্মানে থাকতো ছেলের পক্ষ আসলে বিবাহসাদী হতো ইজ্জত সম্মানের সহিত তাকে বাবার বাড়ির থেকে বিদায় করা হতো। এখন তার এই নিয়ম নীতি এই মৌলবাদী তরিকার ফান্ডামেন্টাল নিয়মটা আমার এক শ্রেণীর বুদ্ধিজীবীরা মানতে রাজি নাই এখন মেয়ে তাকে আগে চরাই নিয়ে নেওয়া যাইবে তারপরে কেউ লাভ ম্যারিজ কানিক ম্যারিজ কা বনভোজন ম্যারিজ আরো কত কত রামের ম্যারিজের সৃষ্টি হয়ে যাবে এবং যা কিছু ঘটতেছে সম্পূর্ণ জাহিনাতের যুগে ছিল বলতে গেলে খুব ধ্বংসাত্মক কথা এমন আমার অনুষ্ঠান বাংলাদেশে হতেছে স্বামীরা স্ত্রীকে নিয়ে প্রাইভেট কারে করে দেওয়া স্বভাব সেখানে একত্র হয় তারপরে প্রাইভেট কারের চাবি লটারি দেওয়া হয় যার হাতে যে চাবি আসবে আজ রাত সেই স্ত্রী কিনা সেই বা চলে যাবে বহুলঠারি দেওয়া জানতে চেষ্টা করেন বাবু মেয়েদের কাছে হয় কিনা ডাকা নগরীতে আর জাহিনীতির যুগে এটাকে বলা হয়তো নিকাহে বদল নাকাহে বদল বহু বদলানো যা কিছু জাহিনীতির যুগে ছিল আমি সবকিছু আমি এরকম ধরনের অশ্লীল নীলজ্জালার তরিকার বিভিন্ন এটা কি আম্মা জঙ্গের মহিলাদের মেয়েদের ইজ্জত দেওয়া হইতেছে না তাদেরকে পশু আর জীবজন্তুর মতো আচার আচরণ করার ব্যবস্থা করা হয়েছে ইসলামের তরিকা যখন ছেলের পক্ষ মেয়ের বাড়িতে এসেছে ছেলের পক্ষকে জিজ্ঞাসা করা হলো যে মেয়ে তো নিতে এসেছ এতদিন তো তার কাপড় চোপড় কে দিয়েছে তার বাবা দিয়েছে বাবা জিম্মদার ছিল এখন তুমি নিতে হলে তো তাকে কাপড় চোপড় দিতে হবে পোশাক দিতে হবে না এখন প্রথম দেখাও কি কাপড় চুপড় নেওয়া সে তো দেখাও না তুমি ভবিষ্যতে দিতে পারিবা এটা প্রমাণ হবে আজকের নগদ কিছু দিলেই তো প্রমাণ হবে তুমি এতদিন তুমি 30 বছর বয়সে বিয়ে করতে আসছ 30 বছরের ভিতরে কিছু দিতে পারলে না তুমি নিয়ে বিবাহ করতে আসছো তোর তুমি মেয়েকে কিছু দিবা এটা কিছু এটা কিছু প্রমাণ হতে পারে ইসলাম বলে যে তুমি 30 বছর তিরিশ বছর বয়সে বিয়ে করতে আসো কি কাবার সবর জোগাড় করি আমি দেখাও তখন তো আমরা এর আলোকে বুঝতে পারবো ভবিষ্যতে তুমি তাকে প্রসাদ দিতে পারে না কি বলেছিলাম না এখন এতদিন পর্যন্ত তো তার মা তাকে রান্না করে খাওয়াইছে এখন তুমি তাকে খাওয়াইতে পারবে না তার জিম্মা নিতে পারবে কিনা বলো আমি তার খরগোশের কি করলাম খরগোশ মানে কি খাওয়া পোশাক এখন সে মহিলাকে সুতো কিনে দিলে যে সুতা কিনে দিলাম তুই এখন কাপড় বনে না চলবে তো কি সফল দিতে হবে যত সে আনলেই কিনতে পারে এটা যদি তাকে আলু আর কচু না তাকে এমন খাবার হবে তার সামনে আনলে বাবার আপনার বাড়ি থেকে সে বাঁধি হয়ে আসছে দাসি হয়ে আসছে এখন কিছু পুরুষরা তো হতাশ হয়ে এই ওয়াজ যদি বাড়িতে বাসার মহিলারা শুনে না জানি পাকসার বন্ধই করে আমার মুফতি সাহা মহিলারা আশেপাশে আছে তারা ডাইরেকশন দিয়ে আছে এখন কি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেননি তাইলে পোশাক দিতে হবে যাতে কিনতে পারে আইন খাওয়া দিতে হবে যাতে সে কি করতে পারে খেতে পারে তবে এখানে মহিলারা পাকশাক করতেছে পুরুষ পাকশাকের জামিলা করেন এলাকা সিস্টেম চলে আসছে এটা এখনকার সিস্টেম এটা হুজুস ইসলামের এই দরবারের এই সিস্টেম কারণ যখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন নাকি অর্ধাঙ্গিনী আর সহধর্মিনী হয়ে গেছে এখন স্বামী কাজকর্ম বাহিরের অনেক কিছু জিন্ন আদায় করতেছেন এই জন্য স্ত্রীর তার ডিউটি নয় রান্না তার ডিউটি কি সে এটা কি করেছে সে অজ্ঞাঙ্গিনী হিসাবে সে তার দায়িত্ব নিয়েছে ঠিক আছে আমি কাকসার রান্না কি আমি করব। তুমি বাহিরের কাজকর্ম সামলাও এটা তার উপরে ডিউটি নয় এটা সে নিজে স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করেছে ডিউটি বেশ কম আছে ডিউটি যদি কি আদায় না করে তাহলে পানিশমেন্ট হয় কিন্তু সে নিজে দায়িত্ব নিয়েছে এখানে ত্রুটি হয়ে গেলে আপনার কিছু বলার অধিকার আছে এটা কি তার চাকরি এটা কি তার ডিউটি সে স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছে হুজুর আকরম সাল্লাহ আলহিম কি বলেন আমাদের থেকে অনেক ব্যস্ত ছিলেন নাহলে এই ভিতরে কত ব্যস্ততম জীবন হুজরের ছিল একটা জাতি ঘটন করে বিশ্ব মানবের সামনে প্রেশ করা এটা ছিল না তারপরও ছোট এয়া কি করতেন রান্নাঘরে আসতেন রান্নাঘরে আসা আম্মাজনদেরকে বলে রাখা এটা তো আমার দায়িত্ব ছিল আপনারা জলে ভরে কষ্ট করে রান্না করতেছেন নিজে একটু একটু লা করে চুলার ভিতরে দিতেন মাঝে মাঝে চামচ নাড়ে একটু শুরুবাদা খুব তারপ করতেন মহাশাল মাহাল্লা খুব ভালো পাকছে আপনারা তো বড় কষ্ট করে পাকাইতেছেন আসলে তো আপনারা আপনাদের আম্মাজনরা পাকাইয়া খাওয়াইছে আমি তো খাওয়া দিব বলে এনেছিলাম কিন্তু আমি তো ব্যস্ততার কারণে পাইতেছি না আপনি মেহরবানি করে আপনারাই দায়িত্ব আদায় করতেছেন শুক্রিয়া এইভাবে তাদেরকে উৎসাহিত করতেন এই ওয়াজের পরে বাড়িতে রান্নাতে ত্রুটি হলে যে দিদিকে গালাগালি করবেন তাইলে ওয়াজের কিন্তু কিভাবে বদনাম হয়ে যাবে যে ওয়াজনি শুনে আসছেন এই তফসিলনি শুনে আসছেন বলবে না তাহলে অতীতের ব্যবহার পরিবর্তন হইতে হবে কি হবে না হুজুর আকরম সাল সাল্লাম ইশাদ করেন তোমাদের মধ্যে ভালো মানুষকে তোমাদের মধ্যে ইমরান সাহুদের ভালো মানুষ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ভালো মানুষ যুব্ টুব্বা গাদ্দি আসে আমাদের পুষ্াব তিনি কি ভালো মানুষ আল্লাহ নবী বলেন যে এতে ভালো সাব্যস্ত করা সম্ভব কি যার সঙ্গে চব্বিশ ঘন্টা তোমার উঠা বসা সে যদি ভালো বলে তাইলে সাব্যস্ত হবে তুমি কি ভালো মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভদ্র অভিবত্তি সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যার স্ত্রীর সঙ্গে তার ব্যবহার ভালো তার মহিলার সঙ্গে যার ব্যবহার সবচেয়ে ভালো আমি দুদিনের জন্য এসেছি যার সঙ্গে দেখা মুসাভাগ করি ভালো সবাই বলে বাবা দুজনের ব্যবহার তো খুব কি ভালো কিন্তু আমার ফাইভেট অবস্থা কি আপনাদের কি তার খবর আছে দুদিন তো মতামত সমঝত হয়ে ভালো ব্যবহার করে হ্যান্ডসিপ করে বিজয় হওয়া যায় কিন্তু যদি নাকি আমার সঙ্গে বাচ্চার খানিক ঘুরেন তাহলে একটু বোঝা যাবে যে কি আমি আসলে কোন নম্বর এলো কি বলেন তখন বোঝা যাবে না এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলের হেদমতো এক ব্যক্তি আসার তার আল্লাহ বড় ভালো মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন তোমার সঙ্গে তার কোনদেন হিসেবে আমার লেবাস ভ্যাস গুষা খুব কথাবার্তায় ভালো নরম তাকে আমি ভালো ভদ্র দেখেছি এই আমি বলেছি খুব কি ভালো মানুষ বুজুর্গ মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলহ বলেন তুমি বুজুর্গ এখনো চিন্তা কি না। হুজুরকে চিনতে হলে তার সঙ্গে মোয়ামলা হইতে হবে লেনদেন হইতে হবে ঠিক মতে পরিষ্কার আসে কিনা টাকা পয়সা নিয়ে সময় মতো কিনা কথা ঠিক রাখে কিনা তখন সাব্যস্ত হবে লোকটা কি যায় না দেখলেন হুজুর আকরম সাল্লাহ আলহি ও সাথ করেন জঙ্গল মেনেই না খায়রা তুমি সমস্ত মৌমেনদের সম্পর্কে ভালো ধারণা কি করি খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই ধারণা কি করি পোষণ একবার আমি সাহারানপুর থেকে তবলিগের চিল্লায় গিয়েছিলাম আমি যাইতেছিলাম রায়পুর হজরত মা শাহদুর রহিম সাহ রায়পুর রহমিতুল্লাহ আলহি আমাদের বহুত বড় বল ছিলেন সেখানে যাইতেছিলাম যাওয়ার পথে হজরত মানিয়াস রহমিতুল্লাহ আলহির মনফুজাত করতেছিলেন সেখানে দেখি যে তার বিপরীত একখানা হাদিস আল হজমসুল যদি তুমি সমস্ত মানুষের উপরে সন্দেহ থাকো তাহলে তুমি ঠিক থাকতে পারবে হাদিস বিপরীত হয়ে গেল না এক হাদিসে বলতেছে সমস্ত মোহামেন্ট সম্পর্কে তুমি কি করো ভালো ধারণা পোষণ করো আরে হাদিস বলতেছে তুমি যদি নাকি সঠিক পথে ঠিক থাকতে হয় তাহলে সবাই সম্পর্কে তুমি কি থাকতে হবে সন্দেহের ব্যাখ্যা কি হবে যার সঙ্গে তোমার উঠা বসা মোহামেলা নাই তার সম্পর্কে তুমি কি ধারণা রাখবে ভালো ধরো ভালো মানুষ কিন্তু তুমি তার পাশে বৈশাখ তুমি বাসে করে দেখতেছ ট্রেনে করে দেখতেছ খুব ভালো মানুষ এটা ধারণা তুমি বেশো না গাছটি নিয়ে ভালো জায়গায় চলে গেছে লঞ্চ থেকে পুরে গেছে কি বলে আল্লাহ নবীর সাধারণ যার সঙ্গে তোমার উঠা বসা চলা ফিরা নাই মুহমেন্ট দেখেছো আলহামদুলিল্লাহ ভালো মানুষ কোন সন্দেহ করার প্রয়োজন কি আর যখনই তুমি তার পাশে আসবা পাশে বসবা তার সঙ্গে কোন লেন হবে মোকাবেলা হবে তখন আল্লাহ বুজুর্গে প্রযোজনা ও পরিবেশনা করেছে সাধারণ যার সঙ্গে তোমার উঠা বসা চলা নাই না মহমেন্ট দেখেছো আলহামদুলিল্লাহ ভালো মানুষ কোন সন্দেহ করার প্রয়োজন কি আর যখনই তুমি তার পাশে আসবা পাশে বসবা তার সঙ্গে কোন লেনদেন হবে মোকাবেলা হবে তখন আল্লাহ পাতা লেখাল তুমি এত বুজুর্গ মনে করে টাকা হবে এটা হবে না তো দায় না কোন দিলে লেখাল হতে পারে গোলমাল করতে পারে হ্যান্ড নোট নিয়ে আনার সাথে মামলা করতে হবে দেখলেন আল্লাহ পাতা কি তোর বিরত কথা ইসলাম আর দিনকে সঠিকভাবে বুঝবার আমাদেরকে তো অফিস না তাইলে সে আলোচনা হয়ে গেছে না তাহলে এটা দায়িত্ব নিয়েছে সেটা তার উপরে ডিউটি কি না তাহলে তার উপরে কোন পানিশমেন্ট শাস্তি কি করা যাবে খুব চিন্তা করতে যাবেন হুজুর আকলম আমাদের আম্মা জানদের সঙ্গে কি ব্যবহার করেছে। আম্মা রিপোর্ট শোনেন মা সারাবা ও মা লতামা ও মা সাতামা রসুল্লাহে সাল্লাহু আলহিউসাল্লাম পারিবারিক জীবনে হুজুর স্ত্রীকে গালি দেন নাই জীবনও কি করেন নাই গালি দেন নাই আঘাত করেন নাই মারেন নাই মা লতামা স্ত্রীর দেন নাই ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যার বি রিপোর্ট দেবে আমার সঙ্গে সবচেয়ে ভালো মানুষ আকরাম সাল্লাহ আলহ্লাম নবী সবচেয়ে ভালো মানুষ এর রিপোর্ট সবের আগে কে দিয়েছে আম্মা যান এক পর্যায়ে সে ঘরে হেরার থেকে আসা বলতেছেন আমি বাঁচবো না আমি কি বাঁচবো না আর আম্মা যান এক আপনার মতো ভালো মানুষ এত সকাল মরবে অসম্ভব কথা আপনি মরবেন না মরবেন না মানে অমর নয় মরবেন তো বসে কিন্তু এরকম হঠাৎ করে মরে যাবেন এটা হতে কি হায়াতের মধ্যে ভালো মানুষের হায়াতে কিছু কাজ না করে সেইভাবে মরে যাবে এটা হতে কি রিপোর্ট আমা জান ইন্দা কাল আকাশের রাখে না যে এরকম বন্ধের আত্মীয়দের ফুফুদের খালাদের খবর রাখে এরকম হঠাৎ করে সে মরে যাবে এটা হতে কি এবং দুঃখী মানুষের যে খেদমত করে রিফাগুরের যে খবর রাখে মেহমানের যে মেহমানবারি করে বিদাহের যে খেদমত করে সেইভাবে হঠাৎ মরে যাবে এটা হতে কি পারেন রিপোর্ট দিতেছেন আমা জান আর বীর সব সহজে সহে মানল স্ত্রীর মানে না কি বলে দুবি তো সব জানে এই জন্য বিবিতির মান নাই এক তীরের ঘটনা লেগেছে এক ঘটনা আজকে এক বুজুগ আল্লাহ বলি আমাদের গ্রামের উপর দিয়া কি করছে উড়ি চলে গেছে বলে তুমি জানো বলে না তো বলে আমি পাওয়া একটা কি ছিল একটু মেকা ফেঁকা ছিল তারপরে সবচেয়ে ভদ্র সবচেয়ে সভ্য সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার পারিবারিক জিন্দিতে ভালো ফ্যামিলিগত জিন্দিতে সবচেয়ে কি ভদ্র সভ্য ভালো সেহেলুক ভালো মানুষ তাহলে এটা কার মূল্যায়ন করা হয়েছে আম্মা জান মূল্যায়ন করা হয় নাই আমাদের বুজুর্গ ছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে জেহাদে বাড়াতে গিয়ে দশাগরীয় দ্বীপ মালকাতে অন্তরীণ ছিলেন দামি মানুষ না ভালো করে চিনবেন তিনি জেল থেকে চার বছর আট মাস পরে যেদিন বোম্বাইয়ের সে কি করেছেন স্টেমারে উপস্থিত হয়েছেন তাকে সম্বোধন করার জন্য ভারতের সমস্ত লিডার দফত গিয়েছেন মি করমচন্দ গান্ধীজিও গিয়েছিলেন এবং মি করমচান্দ গান্ধী সহ সবাই সাব্যস্ত করছে ভারতকে ইংরেজের হাত থেকে মুক্ত করার জন্য ইনি হবেন সবাই মরি কারণ আমরা এখানে আন্দোলন করেছি বটে হৈহাল্লা করেছি বটে এইভাবে মালটা হুমদ্দেশের দিকে বড় নির্যাতন নিপণনের ভিতরে যদি জেল খেতে এসে থাকে তাহলে মাহমুদুল হাসান খেতে এসেছেন এই জন্য তিনি হলেন কি জাতির মুরব্বী পৃষ্ঠপোষক দীর্ঘদায়ু তিনি পান নাই তিনি গেছেন এতেকাল হয়ে গেছেন তিনি এনতেকালের করেন এক ছাত্র তাকে খাওয়াতে রেখেছেন জিজ্ঞাসা করে যদি কবরের হালত কি হল বলে খবরের হালত তো বড় সংজ্ঞ ছিল খবরের অবস্থা তো বড় ভয়াবহ ছিল তবে আল্লাহর তরফ থেকে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে হুজুর একটু জানতে চাই কিভাবে ক্ষমা পেলেন বলে আমি তো টাকসিল লেগেছি হাদিস পড়াইছি আর কত কে তা কত হাজার হাজার মহাদেশ পায়দা করেছি আল্লাহর তরফ থেকে বলা হয়েছে এগুলি তোর ডিউটি ছিল দায়িত্ব ছিল এর বিনিময় আমার কাছে কিছু পাও নাকি নাই পরিসান হয়ে পড়েছি যে কবরে বোধ আমার আর রেহাই হবে না আল্লাহর তরফ থেকে শেষ পর্যন্ত বলা হলে হ্যাঁ তোমার আমল না একটা পাওয়া হবে কি একদা তোমার স্ত্রীর তরকারি পাক করেছিল যাতে লবণ একটু বেশি হয়ে গেছে পরিমাণে অনেক বেশি হয়ে গেছে তো খানা খেতে বসতে দেখা গেল যে লবণ একদম কি বেশি কিন্তু সবসময় তো বেচারি জ্বলে পুড়ে কষ্ট করি পাকা এখন যদি তার এই কথাটা বলে চলে সে লজ্জাও পাইবে কষ্টও পেই তুমি কিছু না বলে তুমি বলতে মাসাল্লাহ মাসাল্লাহ খুব মজা খুব মজা তুমি দিদিকে লজ্জিত না পরে দিদি খাওয়ারে আসলে তার করছে খামো খাওয়ানা লবণ তো বেশি এই জন্য সেদিন পাতিলে একটু রাখা নাই সব খেয়া ফেলছে স্ত্রী বলতেছে তুমি ক্ষমা করিবার তুমি কষ্ট আজকে একটু মজা বেশি হয়েছিল যার কারণে আমি সব কি করেছি আসলে তোর লবণ বেশি হওয়ার কারণে খেয়ে নিতে যাতে স্ত্রী লজ্জিত না হয় দেখে ছাত্রের সাহায্যে দেখে তিনি বলেন যে এই যে আমি স্ত্রীকে লজ্জা দেই নেই লবণ বেশি হওয়ার কারণে গালাগালি করে নাই। এই জন্য বলা হয়েছে মাহমুদ হাসানের সহ জবাব না পেয়ে যাবে কি বলেন মহিলাদের মূল্যাবান না মহিলার মর্যাদা না আমরা আসলে ইসলামের খবর না রাখার কারণেই তো ফসাদে করছি এবং মুসলমান হইয়া মুসলমানের তরিকায় বিবাহসাদী করিয়া তারপরে পারিবারিক জিন্দিগি ইসলামী তরিকা সেই সভ্যতার সহিত পরিচালনা না করার কারণে আমরা বিপদের কেঙেছি সম্মুখীন হয়েছি তাইলে স্ত্রী বাদর বাড়িতে এখানে তাকে সাজ পাঠ দেওয়া মহৎ দেওয়া ইজুতের সহিত নিতে হবে চলেন একটু জান্নাত দেয়া আসে কি বলেন হাদিস শরীফ রাসের স্বামী স্ত্রী দুজন যদি জন্নাতি হয় স্বামী স্ত্রী দুজন জান্নাতি একত্রে নাও হবে না স্ত্রীকে জান্নাতে আগে নেওয়া হবে তাহলে জান্নাতের ব্যাপারও প্রাধান্য কাজ স্ত্রী স্ত্রীকে জান্নাতে নেয়া সালসাবিলের নাহারে গোসল দেয়া তাকে সাজপার দেওয়া জান্নাতে সম্পূর্ণ দুলানের মতো সাজা রাখবে তবে আমাদের এখানে যেরকম হলুদ মাথা এক পক্ষের পুরুষ আসে আরেক পক্ষের মহিলাকে ফালিশ করে কি বলেন দুলাকে ফালিশ করার জন্য আবার মেয়েরা আসে কি আপনারা কি জান্নাতে এরকম মনে করেন নাকি এরকম বদমাসি মনে করেন নাকি আল্লাহাকার থাকা এক গুমরা পরিস্থিতির থেকে বদ্ধিনী পরিবেশ থেকে মুসলমানকে আল্লাহ মুক্তি দান মহিলাকে জাঙ্গনাথের সালসভিল না গোসল দেওয়া জাঙ্গনাতের শ্বাসপাড় দেওয়া সম্পূর্ণ দোলান হিসাবে তৈরি করে রাখা তার অনেক অনেক পরে জাঙ্গনাতে স্বামী কোথায় যাবে জাঙ্গনাতে যাবে তারপরে রব্বুল আলমিনের মধ্যস্থতায় স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ থাকবে এবং যদি স্ত্রীর দুনিয়াতে যদি একাধিক বিয়ে হয়ে থাকে। কি বলেন স্বামী মারা গেছে বিভিন্ন কারণে একাধিক বিয়ে হয় না এখন স্ত্রী জাননা থেকেছে এবং তার পূর্বের যে দু তিন বিবাহ হয়েছিল তিনও স্বামী জাননা থেকে এখন তিনও স্ত্রীর স্বামীর দাবি আমি আমার স্ত্রীর কি চাই স্বামী হল তিনজন জনের দাবি আমি কি চাই এবং তিনজনই তো পেতে পারে না এটা তো ক্ষুদ্র এটা তো নেচারের বিরুদ্ধে এটা মানবতার বিরোধী এটা হাজা কি বিরোধী পাবে তো একশন কোন সময় পাবে ইলেকশন না আপনারা চোখ থাকেন ইলেকশন হলে আপনারা বলতেন ভোট বেশি পড়লে বলতেন যে হ্যাঁ পাবে এটা তো ইসলাম এ ইলেকশন চলবে না কি বলে ইলেকশন দিয়ে তো করা যাবে না দিনকে দিন তো হবে করার এবং হাদিসের মাধ্যমে কি বলেন বিক্ষণ ম কি বুঝতে হবে জমহরিয়ত কি মর্দ ফিরগি কি আপাত হর গা কে আল উলা করতে জমহরিয়ত তরজে হলো মথাই জসমে হিসা কো গা যা হগর তোলা পশুত্তর গণতন্ত্র একটা মনুষ্য গা নে মনুষ্যকে মহলে একশো অন্ধ একশো খেলা বরাবর নুকু কি বলেন এখন সব তো সমান সব সমান না কি বলেন পাগলের ভোটের যে দাম বুদ্ধিমানের ভোটের সেই দাম না ইলেকশন কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে পাগলের ভোট অধিকার নাই বলা হয়েছে চোরের ভোট অধিকার নাই হাজদাকারের ভোট অধিকার নাই ঘুসখোরের ভোট দেওয়ার অধিকার নাই এটা তো বলতেই পারে না ঘুসখরের ভোট দেওয়ার অধিকার না থাকলে তো অধিকাংশই বঞ্চিত তাহলে ঘুস্করের ভোটের যে দাম জুয়াশোরের ভোটের যে দাম হাজাকারের ভোটের যে দাম পাগলের ভোটের যে দাম বুদ্ধিমানের ভোটের সেই দাম জ্ঞানের ভোটের সেই দাম চরিত্রবানের ভোটের সেই দাম এটাই তো পাশ্চাত্যের গণতন্ত্র কি বলেন তাহলে এই গণতন্ত্রে মানুষ গণে মানুষ মাফে না করলে এক মানবের গবেষণার ফল প্রকাশ করতে পারব তাহলে এই দিয়ে বিশ্ব সমস্যার সমাধান ঘটবে আমেরিকা পৃষ্ঠপোষকতা করে যেখানে রাজতন্ত্র হলে হবে সেখানে রাজাদের পৃষ্ঠপোষকতা করে যেখানে গোলমাল লাগাইয়া পরিবর্তন ঘটায়া সেখানে পবিত্র গণতন্ত্রের গদাধারী বনে সেখানে তাই করে বেড়া আপন তুমে আয়ত্নাল মুল্তনতাম গালি কী একদরি খাবার হোক জারা মাতো মগর সুল দে রঙা সমসো আশে আকবাল মুরহম বলে নদান খাঁসাকে ভাষা মনে করি কারণ পাখি শিকারী নতুন নতুন খাঁসা বানায় নতুন নতুন ডাক দেয় কারণ পুরাতন ডাক দিয়া যখন নাকি বনের মধ্যে হরিণ শিকার করতে যায় হরিণগুলি খুব চিন্তা করে যে এই ডাক দিয়ে আমার বাপ দাদা গিয়া আর কিরে কি আসে নেই তখন আর এগুলি কি আসেন তখন শিকারী নতুন কি করে আওয়াজ নতুন ডাক কি করে ট্রেনিং দেওয়া তারপরে গাছে দেওয়া বনে যাওয়া ডাক দা যখন হরিণগুলি শুনে জানা এটা তো প্রেমের ডাক এটা তো পুরাতন ডাক নয় তো নতুন ডাক যখন আসে তখনই কি করে গুলি করে খাঁসায় ঢুক দেখা যা হইত রাজতন্ত্রের খাঁসা যেহেতু এখন বিশ্ববাসী গ্রহণ করে না এই জন্য গণতন্ত্রের খাঁসা বানানো হয়েছে এই খাতার ভিতরে কি করতেছে দুছে কারা ওই বলেনি এখন ক্ষমতায় গণতন্ত্রের খাসা এখন হল গণতন্ত্রের খাসা দুই খাসা এই খাসা ডুবে নতুন স্লোগান নতুন নতুন খাসা তৈরি করা হচ্ছে এটা আসলে মানবতার কোন মুক্তি কি লম্বা বক্তব্য আসলে আসায় গেছে পথে আমার বলার হাজার ইচ্ছা ছিল না যেহেতু আম্মা গানদের আলোচনা চলতেছিল না এই জন্য এটাকে আর আমি বাড়াতে না গিয়ে এখানে আমি শেষ করে যেতেছি তিনজন এই স্বামী তার স্ত্রীর দাবি করল কে পাবে আমায়াম বলেন সেখানে স্ত্রীকে অধিকার দেওয়া হবে স্বামীদের কোন অধিকার কি স্ত্রী যে স্বামীকে চয়েস করবে যে আমি এই স্বামী চাই আল্লাহ ভাগ সেই স্বামী তাকে দেওয়া দেবে অন্যান্য স্বামীদেরকে আল্লাহ ভাগ জন্মের হইরান দিয়া বুঝে তাহলে সেখানে অধিকার কি পুলিশের না মহিলা দুনিয়ার থেকে জন্মার্থের জন্য সবচেয়ে বড় মাদ পুরো নামাজ কি বল যেই দিন থেকে আপনার পনেরো বছর বয়স হয়েছে মৌদ পর্যন্ত একাত্তর মাপ নাই দাঁড়া পড়তে না পারলে বৈশা পড়তে হবে জামাতে পড়তে না পারলে একা পড়তে হবে বৈশা পড়তে না পারলে শুয়া পড়তে হবে মাথা নাড়তে না পারলে ইশারা করে পড়তে হবে পারলে যাইতে হবে কি বলেছে জীবনে আর মহিলাদের প্রত্যেক মাসে এক সপ্তাহের মতো মহিলাদের প্রত্যেক মাসে এক সপ্তাহ ছুটি আর পুরুষের পুরা জীবনে একত্র মাপ নাই এখনো পাগলরা বলে ইসলাম বলে পুরুষের পক্ষে একমাত্র আমাদেরকে মাপ দেওয়া হল পুরা লাইফে আর প্রত্যেক মাসে তাদেরকে কি এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে এই পবিত্র রমজান লাগাতার পুরো মাস রোজা থাকতে হবে না যদি রোজা নষ্ট করেন তাহলে ষাট রোজা পানিশমেন্ট দিতে হবে আর মহিলাদেরকে বলা হইতেছে এক সপ্তাহ রেস্টে যাও কষ্ট করে যাও অন্য সিজনে আদায় করি দিলি কিরে যাবে যথেষ্ট হয়ে আসবে এই সুযোগ আম্মাজানদেরকে দেওয়া হয়েছে পুরুষদেরকে দেওয়া হয়েছে তাহলে ইসলাম কার পক্ষে পক্ষে না মহিলার পক্ষে আল্লাহ মহিলাদের কত বড় মর্যাদা দান করেছে প্রশ্নকারীর প্রশ্ন যে চাইলে মহিলার দুই পুরুষের এক সাক্ষী কেন আমি আপনাদের সামনে দুটা জিনিস পেশ করতেছি জেনা না অপকর্ম যদি কোথাও ঘটতে থাকে পুরুষ অপেক্ষা মহিলাদের হায়ার লজ্জা বেশি না সেই সমস্ত ঘটনার দিকে কি করবে না তাকাবে না পুরুষ তো কিছুটা কি তাকে কি করবে পুরুষ যেভাবে ঘটনাটা পর্যবেক্ষণ করবে মহিলা তো সেভাবে পর্যবেক্ষণ করতে কি করে না যেহেতু তাকে আল্লাহ জন্মগত হায়ার চরম লজ্জা কি করেছে দাঁড় করেছে এই জন্য বলা হয়েছে মহিলার দুই পুরুষের এক সাক্ষী লজ্জার কারণে এক মহিলা কিন দৃষ্টিতে এদিকে দেখেছে আরেক মহিলা দেখেছে দুই মহিলার তিন দৃষ্টিতে লজ্জার কথাটা হয়তো কি সাক্ষী হয়ে গেছে এই জন্য তাদের দুসাক্ষী বলা হয়েছে এটাকে তাদের কি অবমূল্যায়ন করা হয়েছে না তাদের মর্যাদা দেওয়া হয়েছে মায়েরা সন্তান জন্মায় এই জন্য তাদের যে পরিমাণ গরব মানবতার জন্য এটা পুরুষের কি আসে বিনমতা আসে কিন্তু বিনম যদি একটা লোক মার্ডার হইতে তাকে খুন হইতে তাকে পুরুষ সেটাকে যেভাবে দেখবে দেখে সামলাইতে পারবে একজন আম্মাজান সেটা দেখাকে সামলানো সম্ভব সে তো সেখানে চলতে কি বলে যেহেতু মানবতার দরদানের ঘটনাকে তার তারই মানবতার দরদার মহাপত্যের কারণে সে পুরা ঘটনাও দেখতে পারে না যেহেতু সেটা সইতে বলে না এই তার বিষয়কে পুরুষের একসাথে বলা হয়েছে এটাকে তারা করা হয়েছে অবমূলন করা হয়েছে তার মর্যাদা হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন তো পর্দার উপায় কি বলে পর্দা করে মহিলাদের স্বাধীনতা কি করা হয়েছে একদম বিপরীত কথাটা বুঝা যাচ্ছে আপনার মহিলাদেরকে বোরকা কি মহিলার স্বাধীনতা হরণ করা হয়েছে না পুরুষের স্বাধীনতা হরণ করা হয়েছে আপনারা তো কিছুটা হিমশিম খেতেছেন কারণ রাস্তা দেওয়া চলতেছে ইচ্ছা করি পুরুষ দেখবে না ঘটে কিন্তু রাস্তা দেওয়ার চালার পথে পুরুষ তার নজরে পড়বে না এই অধিকার তার আছে এতদূর দেখার অধিকার কার কি আছে কিন্তু তারা সব পর্দার ভিতরে অধিকার চলবে তারা আমাদেরকে দেখার সুযোগ আছে আমরা তাদের ভোটেও দেখতে পারবো না সাবিনা ক্ষেত্রে তাদের হরণ হোসেনা আপনাদের হরণ হয়েছে এই জন্যই গত মাসটা আয় পিছনে লাগছে ইসলাম মহিলারা আপনাদেরকে দেখতে পায় আর আমরা তাদেরকে মুখেও দেখার সুযোগ পাবনা এরকম সুন্দর আমরা দেখতে পাবো না এই ভিন্ন তারা ইসলামের বিরুদ্ধে দেওয়া মহিলাদেরকে নিজভেড করার জন্য দুর্গাবাজি করতে আরম্ভ করেছে কিভাবে আজকে আপনাদের বুঝে আসছে পর্দার কারণে কি মহিলার স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে না পুরুষের স্বাধীনতা খর্ব করা হয়েছে একদম বিপরীত কেন আমাদের স্বাধীনতা কেন খরব করা বলে আমরা তাদেরকে মোটেও কিছু কি মেরাও দেখতে পারবো না তারা আমাদেরকে ইচ্ছা করে না দেখো চল আর তাদের নগরে পড়তে পারবে এই অধিকার তাদের কি আছে কেন কেন চরিত্রের দোষ তুরুষ বাংলার কবিতার ভাষা ভ্রমণার মতো জাতি নানান কলে আচরণ বিচরণ করার অভ্যস্ত কি বলে কিন্তু মহিলা এমন নয় দু একটা বদমাস করা নিরানব্বই না একশে হান্ড্রেড পার্সেন্ট মহিলা তার স্বামী ছাড়া অন্য কোন পুরুষের প্রতিবনির্দেম ভালোবাসা সে কখনো কি দেয় না পুরুষ সাধারণদের কথা বাদে দেন অসাধারণদের কথায় চিন্তা করে। নিজের স্ত্রী ছড়া পর স্ত্রীর বা অন্য মহিলার প্রতি অন্তত বাস্তব আস্ত আসেনায় চুলকানীয় আসনায় বলতে পারবে পুরুষ আম্মা জানদেরকে সেভাবে সুন্দর আকর্ষণীয় করেছে এই তাদের প্রতি লালসার দৃষ্টি লোভনীয় দৃষ্টি পড়তে পারে এইজন্য তাদেরকে খুব হেফাজত হয়ে চলার দিন বলা হয়েছে পুরুষ যেহেতু তাদেরকে ওরকম লাবণ্যময়ী সৃষ্টি করা হয় নাই মাটিয়ার সমল রঙের তৈরি করা হয়েছে এই জন্য এদের প্রতিষ্টি করার সম্ভাবনা নাই এই জন্য বিরোধী নেত্রীও কি মহিলা আইনও করা হলো শক্ত যে কোন মেয়ের মুখে অ্যাসিড মারা যাবে না তাইলে আইন অত বড় দণ্ডনীয় অপরাধ কিন্তু বাংলাদেশের সর্বত্র আজ মেয়েদের মুখে অ্যাসিড বরাবরি হচ্ছে মতের সঙ্গে তারা পত্রিকায় আসে খালি পাঞ্জা লড়তে আসে কি আসে না কেন মেয়েরা যদি এরকম শাসগোজ করে রাস্তায় নামে তাহলে তাদের পত্রিকা আশিক মারবে না হালুয়া রুটি মারিবে কি চিন্তা আর আমার কিছু ভদ্রসুলভ ব্যক্তিত্ব বেশি করলে আরো মন বেশি খারাপ হয় উকি যুক্তি মারবার আর যদি খোলা মেলা চলতে থাকে আস্তে আস্তে মানুষের মন কিনে যায় শিখে আয় তখন আর এই মানসিকতা কি থাকে না দিলের পর্দায় যথেষ্ট হবে এই ধারণা তোমরা কখনো পোষণ করিও না এটা শৈতানের ধোকা আল্লাহর হুকুম কি কার দরিয়া ন দামি হোতার হর গদ হদ্ ইমকানি বড় দগ হকলে ইনসানী এক ব্যক্তিকে রূপসা নদীতে পানির নীচে খুঁটি সঙ্গে বন্ধা কাল করব বল তোর যা না ভিজে সম্ভব জর মেয়া দরিয়া তখ্ত বন্ধম করদাই বাজে গো কে দামন মেয়েকে কিভাবে ছেলেদের ভিতরে ছেড়ে দিলেন তারপরে তার চরিত্র আর সতীত্বের হেফাজতের দাবি করলেন এটা কি কখনো সম্ভব হবেন দেখতে দেখতে মন ঠিক হয়ে যায় কারি তৈয়ার সাহেব রহমতুল্লাহ চৌর বেছারা ডাকাত হাজাকার তারা টাকা পয়সা দেখে না এই জন্যই টাকার পয়সার অতি লৌভকেরা ডাকাতি করে চুরি করে এই জন্য উচিত টাকাওয়ালারা ব্যবসায়ীরা সমস্ত টাকাগুলি রাস্তার মুড়ে মুড়ে লটকায় রাখবে চোর হাজাকাররা যখন টাকা দেখতে থাকবে লক্ষ লক্ষ টাকার তোলা লটিতেছে শেষ বাক্স খোলা পড়ে আছে দেখতে দেখতে তারা ভালো হয়ে যাবে আর চুরি করবে না আর হকেট মারবে না কিভাবে টাকাই হবে খোলা মেলা ফ্রি ডাক্তার আজ আছেন তো বউ দেখাইয়া দেখাইয়া দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে তাহলে চোরের মন টাকা দেখতে দেখতে ভালো হয়ে যাবে না বলেন কি আল্লাহেদায় দান কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন লালন পালন করতেছেন কে লালন পালন করতেছেন কে খাওয়াইছেন রেজু কে দিতেছেন সোজা হয়ে গেছেন যে সব আল্লাহ করতেছি আল্লাহ কি আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় রেজে কি এদেশের সবচেয়ে এক নম্বর খাদ্য কি বলবেন আমিও বুঝি ভাতার মাছে বলবেন এর বাইরে তো নজর না এক নম্বর খাদ্য কি ভাত আর মাছ না অক্সিজেন বাতাস না খেলে এক মিনিট বাঁচবেন ভাত মাছ না খেলে ছয় মাসে মরবেন তাহলে এক নম্বর খাদ্য কি বাতাস বাতাসের চাষ কি আপনারা করেন বাতাসের খেতে রাত আছে সরকারের কাছে বাতাসের গুদাম আছে খুলনাতে বাতাসের বড় বড় গুদাম সরকার তৈরি করেছেন বিদেশ থেকে বাতা আমদানি করা হয় জাতিসংঘ বাতাস কথা জাতি বাঁচাবার জন্য বাতাস কার গুদামে আল্লাহর গুদামে রাইবের খানা বলেন রাইভের খাজানা তাহার কাছে আর কি গুদাম কি এখন কি পরিমান বাতাস কাকে খাওয়ায় আল্লাহ পাত না সমান সুষম বন্টন সমান বন্টন না কি সামিলা বন্টন কি সমান না সুষম চিকনের ভিতরে মোটা পরিমাণ যদি বাতাস ঢুকায় বাঁচবে না বলুন মতো খেজা যাবে আর যদি মোটামুটি করে চিকন পরিমাণ দেয় তাহলে এই যে বাতাসে বন্টন হতেছে সমান ভাবে বন্ধন হতেছে না সুসম বন্টন যার যাহা প্রয়োজনকে কন্ট্রোল করতেছে আল্লাহ আক্রবার তাহলে বাতাস সবাই আল্লাহ রাস্তায় খেয়েছেন আল্লাহর দেওয়া সে কারা কারা আল্লাহ রাস্তা খেতেছেন দেখি আল্লাহর শুকর আল্লাহ শুকর তারপরে পানির অপর নাম জীবন এই মতার মাছ পানি পানি চাষ করেন আপনারা পানির গুদাম আছে বলম লাগু বজেন পানি তোমাদের এত বেশি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন এতগুলি পানি গুদাম জাত করে সংরক্ষণ করা তোমাদের পক্ষে কি সম্ভব নয় বল স্তম লাগু গিন তোমাদের কাছে তার কোনো গুদামো নাই আল্লাপাত আচার প্রাচার বানাই যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে হয় একটু লবণ দিয়ে রাখতে হয় কি বল অথবা আলু তালু রাখতে ওই কোল্ড স্পের হিমাগারে রাখতে হয় বা প্রত্যেকের ঘরে মিলি ফ্রিজ ফ্রিজ থাকে জরুরি প্রয়োজন একটু ঠান্ডা রাখি না আল্লাহাদিকে আরো আলম পানিতে বড় বড় সাগর মহাসাগরের মধ্যে লবণ দিয়া আমাদের জন্য আচার করে রেখেছেন যদি পানিতে লবণ দিয়া সংরক্ষণ না করা হত তাহলে সমস্ত দূষিত পাঁচা গলা গান্ডা সমুদ্রে গিয়া এক বছরে সমস্ত পানি শেষ নষ্ট হয়ে যেত মানুষ আর বাঁশ উপযোগী হতো না পানির বাকি অংশ লবাগ হিমালয়ের হিমাগারে হিমালয়ের ফ্রিজে ঠান্ডা এবং সেটাকে কি করা হয়েছে সেই জমাট করে রেখে দিয়েছে যদি তরল রাখত তাহলে তার সঙ্গে ময়লা সংযুক্ত হয়ে যেত এই জন্য করে ভারত বানায়া সেখানে সংরক্ষণ করে রেখেছে এক একদিক থেকে মিঠা পানি আসতেছে আরেকদিক থেকে লোনা পানি আসতেছে অপরদিকে যখন সেদিকে গুদামের পানির প্রয়োজন দেখা দেয় লবণ গুলি সমস্ত ফিল্টার আল্লাহ আল্লাহাক বাতাসের কাঁদ উঠায় আমাদের বাড়িতে বাড়িতে যেরকম বাগানে ছিটাইতেছে কুদরতের খেতির মধ্যে ছিটাইতে আছে বারে তাল খো বারে সে বঙ্গোসাগর থেকে যে নদী উঠে এসেছে টেকনাথের পাশ দিয়ে দেখেন নাপ নদী বলেন নাপ নদীর প্যাকে মধ্যে শহরে জন্য তার নাম হলো টেক না টেক ख नदी से आकीयार राज्य पर्त चले गदीवर्तन परवर्तन घटे जखकर गिंग गयन कुरान से पुरी देखतें, पुरी देखतें गयां देखें, गयां देखें। नदी थी जो नदी आकीय पर चले ग से नदी पानी दिपान दूरकम रंग छदर रंग सदा घोलाटे और एक दिखे पानी रंग कलो रंग दस যেই দিকের পানির রং কালো সেই দিকের পানি হল লবণাক্ত যে দিকের পানির রং সাদা সেই দিকের পানি হল মিঠা যেই দিকের পানি কালো সেখানে বিশাল তরঙ্গ আর যেখানে সাদা রং সেখানে পানি শান্ত রংও বেশ কম সাদা বেশ কম সভালুক একই লোক একটার সাথে আরেকটা কি মিশে না प्रजोजना परेश प्रकार इडियो भिडीओ पाइक और खुचरा सुलभ मूल्य पावरब एटरप्राइज छिचल्लिश मद्रासा मार्केट हाथ हजार